كتاب الله دستورى وخير الخلق أسوتنا بسنته الجبا نورى بهدي الحق أرشدنا كتاب الله دستورى وخير الخلق أسوتنا بسنته الجبا نورى لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنة هنجلة نوري لهدي الحق أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان وللأخيار صحبتنا تميزنا بكل الفن وتجمعنا محبتنا وصدق القول نعرف السلام علیکم ورحمت الله وبرکاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلین نبینا محمد وعلى آله وصحبه اجمائین اما بعد فقد قال المؤلف رحمه الله تعالی ذكر مجیء الله سبحانه لفصل القضاء بين عباده على ما يلیق بجلاله وقوله هل ينظرون الا ان ياتيهم الله في ظلال من الغمام والملائكه وقدئ الامر وقوله هل ينظرون الا ان تاتيهم الملائكه او ياتي ربك او ياتي بعض ايات ربك وقوله كلا إن اذا دكت الارض دكا دكا وجاء ربك والملائكه صفا, صفا তার সত্তা গুণাবলি এবং তার কাজে রবু বিয় এবং তার ইবাদতবন্দিগিতে এক একক আল আহাদ আল ফারদুসামদ যার কোন শরিক নেই যে আল্লাহ রব্বুল আলমিন তার সম্পর্কে সবচেয়েতে বেশি জ্ঞানী এবং তিনি নিজ সম্পর্কে যা কিছু বলেছেন তাই হচ্ছে সত্য আর তাঁর সম্পর্কে তারপরে রসুল্লাহ সাল্লা ইসলাম সবচাইতে বেশি জ্ঞানী সালিমুসালামী মাহমুদ রসুল্লাহ সাল্লা ইসলামের ওপর যিনি আল্লাহ রাবুল্লাহ আলম জাদফাত সম্পর্কে মমিল মুসলিমদেরকে তার ওমতকে সঠিক ধারণা দিয়েছেন জ্ঞান দিয়েছেন ہم القدہ واسطر ال عقیدہ العوب سے مہان اللہ سبن تالارگم اللہ آسبین بچار دس ہاسر مٹھی বান্দাদের مجھے بچار فیسالار উদ্দেশ্যে। এবং এই আল্লাহর আগমন যেমন আল্লাহর জন্য সমীচীন যেমন উপযোগী তেমন এই আল্লাহ রাবুল আলমিনের আশা বা আগমনে কোনো সৃষ্টির সাথে কোন তুলনা নেই যে আমরা যেমন কোন জায়গায় আসি অথবা কোন জায়গায় যাই এই রকমের অবস্থার সাথে আল্লাহ রবুল আলমিনের আগমনের কোনো তুলনা নেই आशा, आशा आशा आशा जाए। हाए, हाए। आल्लार आशा आल्लर आशार मत आगमारंद जगह दी तक से जगह शून्य हो जाए जे जगह थामी अवस्थान करतायाते सामने पिछने डने भावे आल्लर সৃষ্টি জমিনের মাঝে চলাফেরা করলে জমিন আমাদেরকে ঘিরে আছে কোন কিছুর সাথে না এক কথায় এখানে লেখক শেখুল ইসলাম তাইমা রেহেমা বেশ কিছু আয়াত নিয়ে এসছেন কোরআন কারিমের স্পষ্ট আয়াত আল্লাহর আগমন সম্পর্কে আল্লাহ আসবেন মহান আল্লাহ এর সাত করছেন তার একটি আয়াতে এ আয় শুরু করার আগে ভাষ্যকার যে এই বিষয়টির চ্যাপ্টার বা পর্ব সম্পর্কে বলছেন তা বলি ব্যাখ্যা করে ইল্লাহ আল্লাহ সুবাহ আগমন লেফাস বিচার ফেসালার উদ্দেশ্যে বাইনা এ বাদহি তার বান্দাদের মাঝে বিচার দিবসে হাসর মাঠে আল্লাহ জালালহি যেমন আল্লাহ রাবুল আলমিনের মহত্ব বরত্বের উপযোগী হইতে পারে প্রথম হয় এটা হচ্ছে প্রসিদ্ধ অর্থ আর নাজারা আনজোর অপেক্ষা হয় এখানে ইন্তজার অপেক্ষার অর্থে রয়েছে তারা কি অপেক্ষায় রয়েছে প্রতীক্ষাই রয়েছে একমাত্র এই বিষয়ের যে ইল্লা ইয়াতে আহম্লা হাফিজলাল মিনাল গামামে যে মহান আল্লাহ তাদের কাছে আগমন করবেন মেঘমালার ছায়াতলে মেঘমালার ছায়াতলে তলে গাম সাদা মেঘমালা দিয়ে অনেকে বাংলা অনুবাদ করেছেন মেঘমালা জোলাল জোল্লা তুনের বহু বছর মানে ছায়া হয় মেঘমালার ছায়া আল্লাহ রাবুল আলমিন তাদের কাছে আসবেন এই আসার প্রতীক্ষাই রয়েছে যে আল্লাহ আসবেন তাহলেই তারা সোজা হবে তার আগে সোজা হবে না সংশোধন করবে না বুঝবে না সেদিন তার সংশোধনের সবাই নেই হাসর মাঠে। মতের পরে বিচার দিবসে হাজির এখন বদলা পাওয়ার জন্য ওল মালা এবং ফেরিস্তাগন আসবেন আল্লাহর আফ্লা দুনিয়ায় না ফেসালা করতে গিয়ে হয় কারো সম্পর্কে বাড়াবাড়ি হয়ে যায় জুলম হয়ে যায় যতটা অপরাধু তার বেশি শাস্তি দিয়ে দেওয়া হয় আবার কখনো কখনো অধিকাংশ ক্ষেত্রে ন্যায্য অধিকার पाए पाटाई पाए ना क्या दिन चूड़ान फैसला स्पष्ट हो जाए तरफ स्पष्ट हो जाए जहान नीरा तरफ स्पष्ट हो जाए चिन्हित जहान नामा जहान नमी चले जाह्न जान्नि चले जाए लोक चिन्हित हो असत्ो चिन्हित होनाफे काफे क्या कैमन छो सबकि उन्मोचित जाए সব স্পষ্ট হয়ে যাবে আল্লাহর আল্লাহর কাছে আল্লাহ রবুল আলমিন সমস্ত পরিণামের মালিক এতে যেটা দেখানো সেটা হচ্ছে আল্লাহ তাদের কাছে আগমন করবেন কোন দিনে সেটা যেদিন চূড়ান্ত ফয়সাল হবে সেটা কোন দিন কেমন দ্বিতীয় আয়াজ তাতে রয়েছে ইল্লা তারা কি একমাত্র অপেক্ষায় রয়েছে হাল মানে কি হয় হাল মানে কি হয় হাল মানে কি হাল আন্ত মুসলিম মানে কি তুমি কি মুসলিম হাল মানে কি আর কি কিন্তু যখন ইল্লার আগে আসবে পরে ওই বাক্যে ইল্লা আসছে ব্যতিক্রমশন করা হচ্ছে তখন হালমানের না হয়ে যাবে মায়ের অর্থ থাকবে না ইতিহম মুলমাল তারা একমাত্র ফেরাস্তারি আসার অপেক্ষা করে এটা আমি কি করছি টানা অর্থ করছি शब्दीर्थ शब्दी तरफ आगमन हालियान जरुना तेरिस्तार आगमन आती रब्य तुम रबेर आगमन অপেক্ষা করে না একমাত্র কিসের অপেক্ষা ছাড়া রবের বা একমাত্র এ কিছুতে সোজা হবে না একমাত্র লাঠিতে সোজা যারা দুষ্ট তাদেরকে দুষ্ট বাচ্চাদের ক্ষেত্রে বলিনা না এ কিছুতে সোজা হবে না লাঠি ছাড়া এই যে ইল্লা ইল্লা আসা বোঝা গেছে इल्लार प्रयोग जो कर लखनऊ नानी आसार कारो बाड़ी जाम्रार नायर पर मान जाए सीमित তো ঠিক এইখানে ওইভাবে আল্লাহ নিয়ে সেরা আল্লাহ তো সোজা অবস্থায় বলে যে তারা অপেক্ষা করে আর হাল আস্তা করতে পারত কিন্তু ওই যে এক শুধু এই বিষয়টির অপেক্ষায় তারা রয়েছে শুধু এই অর্থটা প্রকাশ পেত না যেটা কারবিতে বলা হয় সীমিত করে দেওয়ার অর্থ अल्ला, अल्ला ना तुमारे बदत करी तुम्हारे इदत करी और एक मत तुमारे मदद करी कत पार्थक्य आज যে তোমার কথা মানি মানে কারো কথা মানি না আশা করি বুঝতে পারছেন এটাকে আরবিতে হাসার বলা হয় অর্থকে সীমিত করে দেওয়া এই উদ্দেশ্যে একান আবোধ ওইয়াস্তায় এসছে সাহায্য হ্যাঁ যেমন কোনোতে কোনটো দূর আরেকটাতে আছে তার মানে কি হাল তোমার কাছে তোমার কাছে সাহায্য চাই তুমি আরো কারো কাছে চাই কিন্তু তোমার কাছেও চাই বোঝা গেছে এখন দুটো আয়াতে একই রকম বাক্য এসছে সেই জন্য অর্থটা করে দিলাম শাব্দিক অর্থ করলাম টানা অর্থ করলাম যাতে সব রকম করে বুঝতে পারেন হ্যালিয়ানো দরুণ না শাব্দিক অর্থ করলে শুনতে ভালো লাগে না কিন্তু আরবি ভাষার সাথে কাছাকাছি হইতে পারবেন হ্যাঁ সব দিক অর্থ বুঝতে শিখলে আরেক ভাষা কাছাকাছি না আমি টানা যখন অর্থ করলাম তো নায়ের অর্থ আসলো না আর ছাড়ার অর্থ আসলো না তাই না তারা একমাত্র আল্লাহর আগমনের আক অপেক্ষা করে দেখেন হাল মানে নাও আসল না আর ইল্ ছাড়া ব্যতীত হয় ওটাও আসল না টানা অর্থে তাহলে যারা আছে যে কোনো ভাষা বোঝাতে পারে ইংলিশ পড়েছি তখন এক একটা শব্দের অর্থ দিস ইজ এ পেন দিস মানে ইজ মানে এ হয় পেন মানে এ মানে একটি এ পেন কিন্তু যখন ওপরে চলে যাবেন তখন আর ওইভাবে অর্থ করে কাজ হবে ওই তলাশ করলে কাজ হবে না অলংকার সম্পর্ক নেই তো দ্বিতীয় আতে কি রয়েছে যে তারা একমাত্র কিসের অপেক্ষায় রয়েছে যে ফেরেস তারা তাদের কাছে আসবে আর অব্বা অথবা হে নবী তোমার প্রতিপালক আসবেন দেখতে চাই বড় নিদর্শন হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য হয়ে যাওয়া তারা সংশোধন করবে না যতদিন পশ্চিম দিক থেকে সূর্য না উঠবে তারা সংশোধন করবে যতদিন তার জালকে চোখে না দেখবে তারা সংশোধন করবে দার্জালকে বলছে রব হবে না হবে না সমস্ত ওইরকম হয়ে যাবে এলাম তো আল্লাহ তিনটি বিষয়ের কথা বলেছেন যে তারা অপেক্ষায় রয়েছে সংশোধন করছে না ইমান নিয়ে আসছে না অথবা জাতিতে মুসলিম হইলে দেখেন বে নামাজ আজকাল যতই বলেন নামাজ ধরছে না ফেরেস্তা সরাসরি চলে আসবে আল্লাহ রায় ফালা যেন চলে আসবেন এটা হচ্ছে ক্যামতের দিন বা তার পূর্ব মুহূর্তে বেশ কিছু বড় নিদর্শন চলে আসবে পশ্চিম দিকে সূর্য দেখার পরে সকালবেলা বলবে যে ইমনি তুল আন এখন তবা করছি আল্লাহ বলে তুই তো ফেরাও ফেরাওন ডুব ছিল তখন তবা করেছিল তুই এখন পশ্চিম দিকে সূর্য দিকে তবা করছিস হ্যাঁ এখন আর চলবে না সৃষ্টিকারীদের আল্লাহ বলতে চাইছে আমাদের আখিদের বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে আল্লাহ আরবুল আলমিনের আগমন আগে তাতে ইয়াতিয়াহমুল্লা এটাতে আছে তাতিয়াম তারপর ইয়াতিয়র্বা রবের আগমন ঘটবে সুরে আয়াত নম্বর একশো তৃতীয় আয়াত মহান আল্লাহর ধারণা দুঃখিনাখছ অথবা যে কাজ করছো কশ্চিন ও সেটা নয় এজা দুঃখিল আরদ দো দাক্কান ধাক্কা করো যখন জমিনকে পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ করে ধ্বংস করে দে মানে কাত একুশ এবং বাইশ এতে কি দেখালেন যা আরব্বা ওখানে ছিল আশার অর্থাৎ আতাও আসা হয় কোনদিন আসবেন কেমতের কথা বলা যেদিন পৃথিবী ধ্বংস করে দেওয়া তারপরে আয় সুরেফুর খান এক নম্বর যেই দিন আকাশ মেঘমালাসহ ফেটে যাবে আকাশ মেঘ মালা বিদীর্ণ হবে বহু দরজা বিশিষ্ট হয়ে যাবে আর আকাশের অসংখ্য ফেরেস্তা নেমে আসবেন আসল অনুজ্জেলাল মালা একাত এবং ফেরেস্তা নেমে আসবেন এবং তার আয়ের আগের আয়তো আল্লাহ রবাহ আসবেন কোথায় মাঠে আয়াতগুলি তা স্থির হয়ে গেল এখন আয়াতগুলি থেকে যেটা দেখানোর বিষয় করে দিয়েছি তারপর আর তারপর এটা তো রয়েছে ওয়াজ মালাক আর তারপরে রয়েছে হবে জন্য আর বহু দরজা বিশিষ্ট হবে তারপরে ধ্বংস হয়ে যাবে আর আকাশ তাই নেমে আসবে ফেরিস্তারকে কেন নামাবেন কারণ আল্লাহ রবুল আলমদ বিচারের জন্য আসছেন ফেরেস্তার সারি বন্ধ হয়ে এসে দাঁড়াবে আল্লাহর হুকুম পালার জন্য প্রস্তুত হয়ে থাকবে কখন কি আল্লাহর হুকুম হয় এই আয়াতগুলি থেকে যেটি দেখানোর বিষয় আনা জানায় জানাই কি ইতিয়ান ইসবাত আল্লাহর আগমন এবং আশা মজি মানেও আশা আগমন আর ইতিয়ান মানেও আগমন আতায়াতির থেকে ইতিয়ান মাসদার আর যা ইয়াজিও মজিউন হচ্ছে মাসদার মিমি এটাও মাসদার যা ইয়াজিও যা মানে আশা যা থেকে মজি উন আর আতায়াতি থেকে আন আল্লাগমন কে আমি বসে বেজাতে হ্যাঁ সত্তাগত দিক থেকে এই নয় যে আল্লাহর আজাব আসবে হ্যাঁ আল্লাহর হুকুম আসবে আমরোর আব্বিকা এগুলো হচ্ছে বেদাতিদের তাউল তো আল্লাহ রাশা আলামীজাল আলহী যেটা আল্লাহর বড়ত্ত মহত্বর জন্য উপযুক্ত হয় লেফাস কি জন্য আসবেন লেফাশ কাজা বাইনা এবাদেহী তার বান্দাদের মাঝে চূড়ান্ত ফা করার জন্য বিচার ফাইসলার জন্য আল্লাহর হচ্ছে কোন ধরনের সেফাত গত আলোচনায় ঈদুল লাজার আগের যে আলোচনাটি ছিল তাতে বলেছিলাম যে আল্লাহর সেফাত হচ্ছে দুই রকমের কার আছে আল্লাহর আল্লাহ রবেন সত্তাগত জাতি গুণ সত্তাগত গুণ মানে এমন গুণ যেগুলি আল্লাহর জাতের সাথে সত্তার সাথে সম্পর্কিত সহজ ভাষা বুঝেনা আর কিছু গুণ আছে সেফাত মানে কি গুণ আল্লাহর কিছু গুণ আছে যেগুলি আল্লাহর কাজ কর্মের সাথে কাজের সাথে সম্পর্কিত আল্লাহর জাতের সাথে সম্পর্কিত গুণ যেমন আল্লাহ চেহারা আল্লাহর চেহারা চেহারা হচ্ছে যেমন আপনার চেহারা আপনার যে বডি রয়েছে আপনার যে সত্তা সত্তা বা আপনার যে রয়েছে ব্যক্তিত্ব তার একটা অংশ তাহলে আপনার এটা হচ্ছে ব্যক্তিগত গুণ জাত আরবিতে কি বলবেন সেফাতে জাতিয়া আর সেফাতে জাতিয়া মানে সত্যাগত যেই গুণগুলি সম্পর্ক আল্লাহর সত্তার সাথে আর বহু গুণ রয়েছে যে গুণগুলি আল্লাহর কাজের সাথে সম্পর্কিত যেমন আল্লাহ আসে আসেন আশাটা আল্লাহর সাথে সম্পর্কিত না আল্লাহিত আল্লাহ কাজ আল্লাহ রা আল্লাহর সেফাত কিন্তু আল্লাহর কি সেফাতে ফেলিয়া কর্মগত গুণ জি সেফাতে জাতিয়ার সেফাতে ফেলিয়া তা এখানে কি বলছেন যে सुबहानल्हर आगमन आशा हार मान कर्मगत হমা আল্লাহা তার আসল মর্মেই সেটাকে সাব্যস্ত রাখতে হবে আগমন আর সেগুলির করা যায় তাল মানে অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি ঘটানো যায় আমিহি আল্লাহর আশাকে আল্লাহর নির্দেশ আসবে কেমন আল্লাহ কি আসবে হুকুম আসবে এটা বেদাতিদের অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি কামায় যেমন দেখেন যুক্তি দেখাইতে লাগলো কোরআনের আয়তের সামনে যুক্তি পেশ করে কোরআন আয়তের অর্থের বিকৃতি ঘটনা আল্লাহ আসবেন আল্লাহর হুকুম আসবে হ্যাঁ আল্লাহর আদেশ নিষেধ আসবে अस्वीकार ना करी माथुरीदी सब गुल्डन তারা বলে থাকবে মানে যেখানে আছেন সেখানে আছেন রবের হঠান ওরা নেই রব আসবেন না কি করবেন রবের হুকুম আসবে ওয়াহ আমিন তাহরিফ আয়াতিল্লা বলছে এগুলি আল্লাহর আয়াতের তেহরিফ মানে বিকৃতি ঘটানো शब्दी बिक्री दूर शब्द कत शब्द शब्द पाल्टे शब्द ठीक आई अर्थ पाल्ट दिले मुस्लिम मात्रा बेदा তারা যেখানে বিদাত কোরআন হাদিস সাব্যস্ত করতে চেয়েছে সেখানে তারা কি করেছে শব্দ তো কোরআনের আছে কিন্তু অর্থের তাহরিফ ঘটিয়েছে যেমন এখানে যা রব্য করা রব আসেন না রবের হুকুম আসে আল্লাহর হাত না আল্লাহর কুদরত কুদরতি হাত আল্লাহর চোখ না রক্ষণাবেক্ষণ হচ্ছেন না ইত্যাদি ইত্যাদি আল্লাহ আল্লাহ নেমে আসেনা আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন অবতরণ না না আল্লাহ রহমত নেমে আসেন शाहेद मान सी शाहेद मान प्रत्यक्ष दर्शी है दोहेदा असादु मान सी देवा और शाहेदा असादु मान्य प्रत्यक्ष दर्शन देखा হাজির নাজির করে পাঠিয়েছি দেখেন হাজির নাজির রাখিদা কোরআন থেকে ইনার সাহেদান মানে শাহেদ মানে সাক্ষী আর দ্বিতীয় অর্থ হলো কি বললাম হাজির উপস্থিত আর বড় শির করে এইভাবে একদিন আমি তফসিল করতে বলেছিলাম সালো মানে জিজ্ঞাসা করা হয় আর শালে আসলে মানে চাওয়া হয় যাচ্ছা করা হয় চাওয়া দোয়া করা আর একটা কি হয় জিজ্ঞাসা করা আমার সম্পর্কে তোমার বান্ধারা যদি জিজ্ঞাসা করে তো সালা মানে জিজ্ঞাসা করা সওয়াল ওখান থেকে সওয়াল করছি আর সওয়াল মানে ভিক্ষা করা এই সাইলা ভিক্ষুকালা তানহার ভিক্ষুক কে যে চাই হাত পেতে ওকে ধমক টমক দিও না তাই না দুটো অর্থ করার হে নবী তোমার পূর্বে যে রসুলগণকে পাঠিয়েছি তাদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা কোন ধর্ম নিয়ে এসছিল কোন দিন তারা তহিদ নিয়ে এসেছিল না সিটিকে ধর্ম নিয়ে পুতুল ধর্ম আজ আল্লাহ রহমান রহমান ছাড়াও তোমার পূর্বে যে রসুলদেরকে পাঠিয়েছি তাদের কাছে তুমি চাও যাচ্চা করবীকে আল্লাহ বলছে যে এব্রাহিম ইসার কাছে কি করো যাচ্চা করো তোমা এখন নবী বলছেন যে ইব্রাহিম বের বক্তাদের মুশ্রেক বক্তাদের বক্তব্য কথা বলছেন কোরআন থেকে বলছে জনগণ মূর্খ সমাজ তারা চোখ খোলার চেষ্টাও করেননি যেটা ঘরে বসে বসে সহজ ইসলাম পেয়ে যায় আল্লাহ জ্ঞান বিবেক দিয়েছে ভালো মানুষ হোক আর একবারে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ যদি জিজ্ঞেস করেন কাজ যে এক মালিক পছন্দ করে না দশ মালিক পছন্দ করে কি বলবে একই উত্তর হাউস ড্রাইভারদের দশজন মালিক পেরেসানি শেষ নেই জন বলছে যে আরকি জীব কালাম কলম জান একটা আর হুকুম দশটা তাই না দুনিয়াতে তো তুমি তোমার দুটা মালিকও চান এক মালিকের অর্ডার করব। আল্লাহর জন্য জবাই করবো কোরবানি দিন আল্লাহর জন্য জবাই করব। আর ওর সাহায্যের জন্য আঠারো জবাই করব। এটা বুঝে আসলো না যে কোনটা ইসলাম হইতে পারে বুঝতে পারছেন না এই জন্য এই কথা বললে চলবে না যে আমাদের মোল্লা হুজুরা তো এই ধর্ম শিখেছ আল্লাহ আমি করবো বুঝতে কেন ইসলাম গুজনি তৌহিদ বুঝুনি কেন তৌহিদ হচ্ছে মানুষের নেচার প্রকৃতি মানুষ সাড়ে হাটের পায় হ্যাঁ যে এক মালিক হইতে পারে তারপরে এছাড়াও কমন সেন্স আছে যে মৃত মরা মানুষ আমাকে কি করে দিতে পারে আমি তো দৌড়দৌড়ি ছুটাছুটি করতে পারবো কি চিল চেষ্টা কি করতে পারে ও তো খবর ও জানে না যে ওর কি হবে তো মৃত ওকে কি করে ডেকে পাওয়া যেতে পারে এই কথা বুঝিয়া আসতাম না ওলিয়া ওলিয়া আপনি কি বলেন ওরা মরেও মরে না ওরা সীমাহীন শক্তিশালী হয়ে যায় আল্লাপদ শক্তিতে কাজ করে তারা খোদাই শক্তি বোঝা গেছে এগুলো হলো আমার দেশের ধর্ম যার ফলে কখন নাজাকেন আল্লাহ আকলের হিসাব নেবেন শুধু সমাজের দোষ দিলা হবে না যে এত মত এত হুজুর আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর হাত আছে বলছেন হাত মানা যায় না আপনার হাত বললে তো মানা যায় আপনাকে টন্ডা হওয়া পছন্দ করে টন্ডা হওয়াটা ত্রুটি না পূর্ণতা কেউ যদি বলার হাত নেই তো কি বলবেন তুটি যুক্ত আর আল্লাহ আল্লাহর কুদুর হাত আল্লাহ সমস্ত ক্ষেত্রে সমস্ত ত্রুটি থেকে ঘাটতি থেকে যেগুলি মানুষের ক্ষেত্রে সৃষ্টি ত্রুটি মনে করা হয় সেগুলি অবশ্যই রবের ক্ষেত্রে ত্রুটি কি করে সেগুলি হইতে পারে সমস্ত ত্রুটি থেকে মুক্ত তাহলে আল্লাহ কিন্তু প্রতি শারদে তেমনি আমি বাংলা বললাম আশা এবং আগমন হ্যাঁ আশা এবং আগমন এই শব্দগুলি আল্লাহর ক্ষেত্রে দুই ভাবে ব্যবহৃত হয়েছে আল্লাহর ক্ষেত্রে কিভাবে ব্যবহৃত হয়েছে দুই ভাবে ব্যবহৃত হয়েছে একটা মুতলাক একটা মোকাই একটা মানে কোন কিছুর সাথে সম্পৃক্ত করে একটা হচ্ছে এমনিতে ব্যবহার হয়েছে কোনো কিছুর সাথে সম্পৃক্ত নয় এটা সম্পৃক্ত করে যেমন এই ঈদুল আজহার সময়গুলির যে তকবীর গুলি রয়েছে আরফা দিন থেকে তকবীর করে তকবির মোকাইয়েদ আর তার আগে তকবির করে তকবীর পরের সাথে না মোকাইয়েদ আর মুখ হচ্ছে মানে সময় যখন তখন বলতে থাকবেন ঠিক তেমনি আল্লাহর ক্ষেত্রে এই আশা এবং আগমন এই আর মজি আতা घटी अर्थ कर बला आल्लाहमत गल आशा कीसर साथ রহমতের সাথে তখন বলবো হ্যাঁ আল্লাহর রহমত যেহেতু রহমত শব্দটি এসেছে যখন রহমত শব্দটি আসেনি আমরুন শব্দ আসেনি তখন ওখানে রহমত লাগাবার বা সব লাগাবার প্রতিদান লাগাবার অধিকার নেই আপনার বলছেন ফেজা খানি যখন উদ্দেশ্য হবে আল্লাহর রহমত আসা বা আল্লাহর আজাব আসা আল্লাহ আজাব আজকে বিশ্বে আল্লাহর আজাব এসে গেছে এইভাবে আল্লাহর আজাব বলছি সম্পৃক্ত করে দিলাম আল্লাহর আজাবের সাথে বা রহমতের সাথে আর আরেকটা ব্যবহার প্রয়োগ এটার প্রয়োগ যেমন একটা হাদিস আল্লাহ তার কল্যাণ নিয়ে আসবেন আল্লাহ এবং তাহলে এখানে আল্লাহ কি নিয়ে আসবেন রহমত আর কল্যাণ নিয়ে আসবেন করে দেওয়া হয়েছে সুতরাং যেখানে সম্পৃক্ত সম্পৃক্ত যেখানে সম্পৃক্ত নয় সরাসরি আল্লাহর আগমনের কথা বলা হয়েছে তখন আল্লাহর আগমন বলবেন যেমন আর একটি আয়তে দেখেন পোড়ানি করিমের নিঃসন্দেহে আমি তাদের কাছে একটি কিতাব নিয়ে এসেছিলাম আল্লাহ বলছেন তাদের কাছে আমি কিতাব একটি কিতাব নিয়ে এসেছিলাম তাহলে এখানে নিয়ে আসাকে কার সাথে সম্পর্কিত সম্পর্কিত করা হয়েছে বা সম্পৃক্ত করা হয়েছে কিতাবের সাথে সুতরাং এখানে কিতাব এসেছে বলতে পারে আল্লাহ কিতাব নিয়ে এসেছেন মানে আল্লাহ কিতাব मानुप नकम अल इतिया आशा व्यवहार होल्ला सरसरी सम्पृक्त कराई फहजाजल्लाजी और सुबह अर्थ एकम्रल्ला আসার কথা আল্লাহর আদেশ আল্লাহর আল্লাহ যেমন চারশো সাতাইশ পৃষ্ঠে রয়েছে द्वितियोंखमंडल वाजो फेसार चेहरा जो कुराना तो मानबे ना বলেন আল্লাহর চেহারা করা না আসলো আর বলছেন আল্লাহর চেহারা না চেহারা মানে সত্তা জাত চেহারা মানে কি করেছে জাত। আপনার চেহারা আছে আসারি কে জিজ্ঞেস করে আপনার চেহারা আছে বোঝায় না অবশ্যই আমার চেহারা আছে না না আপনার চেহারা নেই যদি কারো চেহারা না থাকে তো সে কি গলা কাটা গলা কাটা মানুষ তাই না চেহারা নেই আপনার চেহারা আছে আর বলছে না চেহারা মানে সত্তা তো বিদাতিরা পালাতে গেছে এক জায়গা থেকে পালাতে গিয়ে বড় করতে পড়েছে যেখান থেকে পালাতে গেছে সেটা গর্ত ছিল সেটাই করানো শোন ছিল কিন্তু তাদের ভ্রান্ত ধারণাই সেটা একটা গর্তে গুমরাহিতে পড়তে যে নানা নানা আল্লাহর চেহারা বলবো তাহলে তো সৃষ্টির সাথে তুলনা হয়ে যাবে এখান থেকে পালায়ন করতে গিয়ে ফেরার করতে গিয়ে ওদের ভ্রান্ত ধারণা কি ছিল একটা গুমরাহির গর্ত ছিল কোরআন সন্হ এটা ছিল সৈয়া আদ এখান থেকে পালাতে গিয়ে বিদাতের করতে পড়েছে এমন বিদাতের গর্ত কখনো কখনো সেটা কুপুরি পর্যন্ত পৌঁছিতে পারে সুবান আল্লাহ সুবাহার জন্য চেহারার প্রমাণ দেখেন কোরআনের দুটি আয়াত রয়েছে মোহন আল্লাহ এর সাত করেছে ভূপৃষ্ঠে যা কিছু রয়েছে সবকিছুই ফানিন মানে ধ্বংসশীল ফানা মানে ধ্বংস হয়েছে ধ্বংসশীলা তবে হে নবী তোমার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে চেহারা আছে রব আলম চেহারা বলা হয়েছে না চেহারা নেই হ্যাঁ চেহারা আছে বলে চেহারা বলা হয়েছে দুনিয়াতে কোনো কিছু নেই আর বলা হয় যে এটা আছে একমাত্র আমাদের বাংলা ভাষায় ঘোড়ার ডিম সম্পর্কে গাধার ডিমও বলে নাকি তাই না বাঁদড়ের ডিমও বলে না ডিম নেই বাচ্চা হয় ডিম বলে কিন্তু এটা বাংলা ভাষা তুই ঘোড়ার ডিম পাবি মানে জিরো হ্যাঁ কিছু না একমাত্র ঘোড়ার ক্ষেত্রে কেনা আমার কথা হয় বলেন যে কোরআনে ঘোড়ার ডিমের কথা আলোচনা আছে আর না বলেন যে আল্লাহর চেহারার কথা কোরআনে করিমা আছে তো আল্লাহর চেহারা আছে আল্লাহর চেহারা আছে আল্লাহ জাত আছে আর যেগুলি আমাদেরকেও জানানো হয়েছে সেগুলি বলব হ্যাঁ আছে আর যেগুলি বলা হয়েছে নেই সেগুলো নেই আর যেগুলি সম্পর্কে কিছু বলা হয়নি সহজ সহজ ভাষা? ভাষা আল্লাহ ক্ষেত্রে কি বলবেন যেগুলি আছে সেগুলো আছে আল্লাহর আসার কথা বলা হয়েছে আগমন আছে আল্লাহর চেহারার কথা বলা হয়েছে কি বলবো আছে আল্লাহ রব্বুল আলমিনের চোখের কথা বলা হয়েছে আছে আল্লাহ হাতের কথা বলা হয়েছে কিন্তু যদি আল্লাহর ওজন মানে কান কেউ যদি আল্লাহর ওজন আছে কিনা আল্লাহর আনফ আছে কিনা তখন কি বলবেন এটা আমাদেরকে জানানো হয়নি বুঝা গেছে আল্লাহ বলেননি রসুল বলেননি চুপ আমরাও চুপ বুঝা গেছে আবার নাও বলেননি আল্লাহ রাবুল আলম যে আমার নাক নেই নাকাটা কান নেই বলেছেন যদি বলতেন তো বলতো নেই যেমন আল্লাহ বলেছেন যে আমার ঘুম নেই বলেছেন না বলেননি আল্লাহ বলছেন আমার তন্দ্রা নেই ঠিক না আল্লাহ বলছে আমার ক্লান্তি নেই তো কি বলবেন নেই আল্লাহ বলছে আমার বিবি নেই আল্লাহ বলছে আমার ছেলে মেয়ে নেই নেই বলবেন না বলবেন না ক্লিয়ার আমার যদি এইরকম দু একটা আলোচনা সোনের সিফাত আপনার ধারণা ক্লিয়ার হয়ে যাবে এর উপর দিয়ে যদি আপনি গাড়ি নিজে চালিয়ে দিতে পারেন গাড়ি তাহলে আপনি নিরাপদ যেখানে আল্লাহ বলেছেন হ্যাঁ রসুল বলেছেন হ্যাঁ হ্যাঁ না বলেছেন না চুপ আছেন চুপ মিন হাইসাল কম যেখানে রসুল আল্লাহ সাহাবাইকার থেমে গেছেন ওখানে আপনি স্টপ করে আপনি থেমে যান আমি বলতে পারবো না আল্লাহ রুহ যদি বলবেন হ্যাঁ না কোনটাই বলবেন না আল্লাহ এই আসমা আসমা সিফাত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে বাংলাদেশের একজন আলেম অথ হচ্ছে ফেকার মশলা মশাইলে হতুয়াই ওগুলো তো ঠিক আছে ওনার অনেক ক্ষেত মত আছে অনেক লোকের শির্ক বিদার থেকে সহি রাস্তা দেখেছে নাম বলবো না রাহেমা দুনিয়া থেকে বিদায়ও নিয়েছেন কিছুদিন আগে মারা কিন্তু এই আসম যেই সাবজেক্ট এ ডাক্তার না সেই সাবজেক্ট বানাইতে হবে স্পেশালিস্ট ডক্টর শরীরের ডাক্তার এসে এখানে এসে যদি ইসলামের কথা বলতে লাগে তো ইসলামের বারোটা বাজিয়ে ছড়বে ঠিক ঠিক ওই রকম হয়েছে তহিদুল আসমা সিফাতের বলছে আল্লাহ তো রু আছে এভাবে গুমরাহ শিকার হয়েছে আকিদার বিষয় আল্লাহ মাফ করেন যারা চেষ্টা করেছে হয়তো কিন্তু ব্যর্থ হয়েছে হয়তো তার এই চেষ্টার জন্য আলেম আল্লাহ ওরাকে মাফ করে দিবেন কিন্তু এগুলি মানাত্মক বিষয় যদি জনগণের হাতে পৌঁছা যায় তো ওর কারণে অনেকে গুমরা হয়ে যাবে সাবধান করার জন্য বলছি খুব ফর্মুলাটা সহজ মনে রাখেন যা আল্লাহ বলেছেন আছে আছে নেই নেই আল্লাহ চুপ রসুল চুপ আপনি চুপ চুপে জানি না আমাকে জানার আল্লাহ বলেননি জানতে হবে কারণ যদি জানা জরুরি হয়তো আমার ইসলামের অংশ হয়তো আল্লা অবশ্য জানাইতেন বোঝা গেছে কিনা जिजेस करा नविसा जिब्राहल के बोल कार्य जी उद्देश्य सूतरा अर्थ करते चेहरा अर्थ करब चेहरा जूस बोले कुल के उद्देश्य नोटा के उद्देश्य कर चे। चेहरा अनेक दिन देखनी तर मान हाथमा देखे और बडी देखे, देखे शुद्ध चेहरा देखी तक চেহারা চেহারা কেন বললেন উদ্দেশ্য করেছে ঠিক তেমনি করল হালেক ইল্লা বলে আল্লাহ চেহারা আছে বলে আমাদের চেহারা আছে বলে চেহারা বলার পরে বলছি যে আপনাকে দেখি না উদ্দেশ্য করছি ঠিক তেমন আল্লাহর চেহারা আছে বলে আল্লাহ রব আলী উদ্দেশ্য করা হয়েছে আল্লাহ চেহারা আছে আল্লাহ চেহারা মত যেমন সম্পর্কে যারা আলোচনা করেছেন তারা সৃষ্টি পার্থক্য একজন মানুষের চেহারা একজন মানুষের চেহারা সাথে মেলে না আর মানুষের চেহারা বানানের চেহারার সাথে মেলেন তাই না সবকিছুরই চেহারা আছে মানুষের চেহারা মানুষের মতো চে তেমন আল্লাহর চেহারা আল্লাহর মতো আল্লাহর মুখমন্ডলার মত কোন তুলনা নেই আর শাহিদ মেলা বলছেন এই দুটো আয়াতে যেটা দেখা আয়াতে আল্লাহ সুবাহ করা জাতি সিফাত সত্তাগত না কর্মগত সত্যাগত আল্লাহর সত্তার একটা গুণ হচ্ছে যে আল্লাহর সত্তাই চেহারা আছে যারা যারা নিষ্ক্রিয় করেছে আল্লাহর গনগুলিকে অস্বীকার করেছে তারা আল্লাহ না কি অর্থ হবে তোমার রবের দিকটা বাকি থেকে যাবে যদি সবের অর্থ প্রতিদান না হয় তোমার রবের প্রতিদান বাকি থেকে যাবে হ্যাঁ रबी थे बिल तीन दिक उल्लेख कर चेहरा मान कि चेहरा मान हमिदान स्व বদলা দেওয়া আরেকটা হচ্ছে দিক এই অর্থগুলি কয়েক দিক থেকে বাতিল প্রথম কথা হয়েছে জাতের ওপর কামাফিল হাদিসে হাদিস এসছে আউজাহিলিমা সুলতান এই দমস্ত আছে কারি তখন পড়তে হয় প্রবেশ করলে পড়তে হয় আশ্রয় গ্রহণ করি মহান তারপরে ওবে এবং তার সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি সম্মানিত চেহারার আশ্রয় গ্রহণ করি আজ করা হল এবং দিয়ে যখন এবং বলা হয় তো মাতুফ মাতুফ আলাই যেটা আগে বর্ণনা করা হয়েছে আর পরে এবং এর পরে যেটা বর্ণনা করা হয়েছে সাধারণত দুটো ভিন্ন ভিন্ন বিষয় একই বিষয় হয় না বা একই ব্যক্তি হয় না এটা হচ্ছে আরবি কায়দা গ্রামার যেমন আমরা বলি আমি এসছি এবং আমার ছেলে এসছে আমি আমার ছেলে ভিন্ন কিনা দিদার এসছে মোবারক এসছে দুজন ভিন্ন ভিন্ন এবং এবং দিয়ে বর্ণনা করা হয়েছে এটা ভিন্ন তা চাই মানে যেটা পরে বর্ণনা করে সেটা আগে চাইতে ভিন্ন আল্লাহ আল্লাহর জাত আর ওয়াবে হচ্ছে আল্লাহ আল্লাহর জাত ছাড়া আল্লাহর ওয়াজ আলাদা জিনিস মানে আল্লাহর ওজ মানে জাত নয় সত্তা নয় বরং আল্লাহর আছে এজাফত করা হয়েছে সম্পৃক্ত করা হয়েছে জাতের সাথে তোমার কি আছে তাহলে শব্দটি তাহলে অতিরিক্ত আর কোরআনে অতিরিক্ত কথা বয়ান করবে এত সংক্ষিপ্ত করে আনল ডবল হ্যাঁ অর্থ নেই আসছে এরকম তারপরে দ্বিতীয় খন্ডি বলছেন যে কোন ভাষায় পৃথিবীর এমন হয় না যে চেহারা বললেন আর চেহারা নেই আর চেহারা মানে হচ্ছে সত্তা আর চেহারা মানে হচ্ছে প্রতিদান বদলা এইরকম হয় না বরং অভিধান যদি খুলেন ডিকশনারি খুলেন তাহলে দেখবেন অজুন মানে হচ্ছে মুখমন্ডল কোন জায়গায় কোনো ডিকশন খুঁজে পাবেন অজুন মানে সত্তা অজন মানে ব্যক্তি এরকম হয় না এই অর্থ কোন ডিকশাই পাওয়া যায় না চেহারাটা যখন হলো তো হাতের দশটা শেষ করিনি তাই না তারপরে ভাস্কর বলছেন করিল কেরিম कुरानी मे अल्लाहमर जन कम हाथ हाथ हाथ आई हाथ हाथ हाथ रही हाथ प्रमाण रखें दो आयत देखिए हाथा रही सद कर आयोजन पचातर দুই হাত দিয়ে কি করেছি খালাক্ত সৃষ্টি করেছি বেয়াদা আমার দুই হাত দিয়ে দইয়া যখন ইয়ার সাথে এজাফত হয়েছে তখন নুনটা হজফ হয়ে গেছে দেখেন সূর্য আয় মাছ চৌষট্টি ওয়াকাল্লাহুল্লাহ মগলুল্লাহ ইহুদিরা বলতো যে আল্লাহর হাত হচ্ছে কি আবুদ্ধ আল্লাহর হাত বাঁধা আল্লাহ খরচ করছে তাই না আল্লাহকে তার কৃপন বলতো ফকির বলতো আবার আল্লাহ তারা যে মগরুল্লাহ আছে তারপর দেয় না তো আল্লাহর হাত মাধা আল্লাহ বলছেন তাদের হাত আবদ্ধ তাদের হাত ধ্বংস হোক এনু বেমা কালু তারা যে অন্যায় কথা বলেছে তার জন্য তারা অভিষপ্ত হোক তার দুই হাত মাতানো যেমন ভাবে চান তেমন ভাবে তিনি ব্যয় করেন এই আয়াতে কি প্রমাণ পাওয়া গেল আল্লাহ দুই হাত ইয়াদাহু हाथी करी दू हाथ लागिए एक हाथ दिए क्या करब्दा तो व्यवहार करनी कदेश हाथ प्रमाणारे तीन ती आयत बेखक इनिमला उल्लेख कर आयत मने रखा দুই হাস হাত হাতকে সাব্যস্ত করা হয়েছে ও আন্না হাতানে হাকি আর আল্লাহর যে দুই হাত রয়েছে সত্যিকার অর্থে হাকিকি হাত রূপক অর্থে নয় জি বরং হাকি কি হাকি কি আর মাজি বা রূপককে বলা হয় হাকি কি অর্থ মানে আসল অর্থেই রয়েছে যেমন আল্লাহ রাবুল্লাহ মানে মহত্ত বড়ত্তর জন উপযোগী হয় লেদাইল মাখলুক সৃষ্টির হাতের মতো না সৃষ্টির দুই হাতের মতো নয় কোন তুলনা নাই হাতের আমাদের হাত এই ছোট হাত হাতে পাঁচটা আঙ্গুল আছে তার মধ্যে আছে ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছুর সাথে কোনো তুলনা নেই যেমন তেমন হাত কেন তুলনায় মাপ গত সেই আল্লাহর মতো কোন কিছু নেই আল্লাহর মতো কোন কিছু নেই আল্লাহর হাতের মতো কারোর হাত নাই আল্লাহ আল্লাহ কারো কাজ নাই আল্লাহর বলবেন আনিল্লাহ এই আয়াতগুলিতে খণ্ডন রয়েছে সব। পথভদের যারা আল্লাহর সত্যিকার হাত কে অস্বীকার করেছে এবং তাদের ধারণা হাতের মানে হচ্ছে অমুকের মানুষ করায় আমার হাত আছে আমরা বলি না আমার দেশের মোল্লারা ওই নিজের বাংলা ভাষা থেকে নিয়ে ওই রূপক অর্থ কোরআনেও ফিট করতে চেয়েছে বা আমাদের ভাষায় ব্যবহার হয়ে থাকে যে অমুক বড় করায় বা অমুকের উন্নতিতে আমার হাত রয়েছে মানে কি অবদান রয়েছে যে নিয়ামত অনুগ্রহ রয়েছে অনুগ্রহ তো অনুগ্রহের অর্থ তাবিল করে অথবা কুদরত হ্যাঁ অমুক দুর্ঘটনায় বা অমকের খুনে অমুকের হাত আছে মানে মানে সে ক্ষমতা খাটিয়েছে ক্ষমতার অর্থ এইভাবে তারা কোরআনের বিকৃতি ঘটিয়েছে আল্লাহর বলছেন শেখান এই অপব্যাখ্যা বা অর্থের বিকৃতি হচ্ছে অর্থের বিকৃতি ফাল মুরাদ হাতের মানে হচ্ছে সত্তাগত হাত আল্লাহর হাত আল্লাহ সত্যার সাথে সম্পর্কিত তাই না যদি হাত মানে এখানে কুদরত হইত বা হাত মানে নিয়ামত হইতো কোরআনের দ্বি বচন ব্যবহার হয়েছে কি হয়নি আমাদের ভাষা থেকে ব্যবহার হয় যে দুই হাত মানে দুই নিয়ামত দুই কুদর হ্যাঁ ব্যাপার হয় কখন হয় না যদি তাহলে এক বছর আসত যখন দিবচন এসছে তার মানে আল্লাহ রবুল আলমের হাত মানে হাত আছে আর দুটো হাত আছে কারণ কোন ভাষাতে এটা চলে না হ্যাঁ বেমানান একবারে যে দুই হাত মানে দুই ক্ষমতা রয়েছে আমার দুই ক্ষমতা দিয়ে কাজ করেছি হ্যাঁ আমার দুই নিয়ে আমার দুই অনগ্রহ দিয়ে কাজ করেছে তাই না তাই বলছেন ইজলাউকানোর কুদরাত হয় কুদরতি হাত মানে কি কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহর হাত আল্লাহর কি ক্ষমতা তো আদম আলি ইসলামকে সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ বলছেন আমি নিজ হাতে সৃষ্টি করেছি তার মানে কি হবে তাহলে নিজ ক্ষমতাই সৃষ্টি করেছি তাহলে প্রশ্ন উঠে ইবল জিজ্ঞাসা করে আল্লাহকে সৃষ্টি হয়েছে ইবল কার কুদরতে তাহলে ইবল সৃষ্টিতে আদমের সৃষ্টিতে পার্থক্য কি থাকলো আর আদমের বৈশিষ্ট্যটা কি থাকলো যদি কুদরত হয় ওর মানে তাহলে এবার বুঝতে খুব কথা কিন্তু এগুলি সত্যি বলবে তাই বলছেন শেখ শেখের কথায় তার আরবি ভাষা দিয়ে শুনে আপনাদেরকে বলছেন যে যদি হাত মানে কুদরত হইতো যেমন তাহলে আল্লাহ যে দুই হাত দিয়ে সৃষ্টি করেছে আদমকে এটা আল্লাহর সাথে আর আদমের সাথে খাস করার কোন যুক্তি নেই কারণ ফাইন্না জামিয়াল মখুল কাত এ সমস্ত সৃষ্টি কার কুদরতের সৃষ্টি হয়েছে আমাদেরকে আল্লাহ কুদরত্ব সৃষ্টি করেনি সব বৈশিষ্ট্য আদমের থাকলো না কোন মর্যাদা থাকলো না আল্লাহ বলছে একে শেষ দা করা উচিত ছিল তোমার কারণ আমি নিজ হাতে তৈরি করলাম তাহলে বুঝা যাচ্ছে যে কিছু একটা বৈশিষ্ট্য আছে সেই জন্য এইভাবে গুরুত্ব দিয়ে হচ্ছে বুঝছেন না যে তাই বলছেন যে হাতটা ইবলিস এমন কি আল্লাহ ইবল আর আদমে কোন পার্থক্য থাকলে যদি কুদরতি হাত হয় তাহলে তাহলে বুঝা গেলো যে ইবলিস কে আল্লাহ নিজের ক্ষমতায় সৃষ্টি করেছেন কিন্তু হাত দিয়ে না বাকি আদমকে নিজ হাতে মাটি নিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন হে আল্লাহ তুমি আমাকে বলছি যে উচিত ছিল কারণ আমি নিজ কুদরতের সৃষ্টি করেছি আমাকে তো তোমার তুমি কুদরতের সৃষ্টি করেছো কি পারতো আমার কুদরত দিয়ে সৃষ্টি করেছে কুদরতি হাত দিয়ে ওই জানলা মুরাদ বি কুদরা আর হাত মানে যদি কুদরত হইত লা দুই কুদরত হয়ে যেত তাহলে মানে হাত মানে যদি নিয়ামত হইতোলা কানাল মান আদাম তুই আল্লাহ কে দুই হাতে সৃষ্টি করেছে মানে দুই নিয়ামে সৃষ্টি করেছি আবার দুই নিয়ামত কি হ্যাঁ আল্লাহ নিয়ামত কে গণনা করতে পারবে না দুটো নিয়ম শুধু নয় মহাম্মদিয়া كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنة إنجلا نوري بهدي